বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ হির্বিলামীন ওসলাত ওসসালাম আশীল আম্বিয়ায়মুরসলীন নবীনা মুহাম্মদ ওয়াল আলিহি ওয়া আসিহি ওয়া মন্তুমান সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাইব নেলা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিমের করণীয় কতগুলো দিক আলোচনা করেছি গত পর্বগুলোতে আমরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়াম আদায় করবে এবং তারা বি আদায় করবে এক্ষেত্রে আমরা বলেছি প্রথমে যে পয়েন্টটি আদর্শ মুসলিম ব্যক্তিকে লক্ষ্য রাখতে হবে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ইমান ও ইহতেসাহের সাথে রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের উপর এই ইমান রাখবে যে আল্লাহ রাবুল আলমিন তার উপর এই সিয়ামকে ফরজ করেছেন এই কাজ করে এই দৃঢ় বিশ্বাস দিয়ে প্রত্যয় নিয়ে যে এটি নিছক উপবাস নয় নিছক বর্জন নয় বরং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার উপর অবধারিত একটি বিধান এবং এই বাদ এবং আল্লাহ রাবুল আলমিন যে ফরজ করেছেন এই বিশ্বাসকে সামনে রেখে এই রমদান মাসে সিয়াম পালন করবে তারপর ওয়াহতে সাহবেন এবং সবের আশা করে রমাদান মাসে সিয়াম পালন করবে এই মর্মিরসুল্লাহ সাল্লাহ সাল্লামের সৈহাদিস আবু হরারিসের মদ্দুর রসুল্লাহ সাদ করেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান এবং এহতসাহের সাথে গুফের আলাহুমা তাকাদ্দম আমিন দম বিহি তার পূর্ববর্তী যত গুণা আছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে পূর্ববর্তী যত সগিরা গুণা আছে ছোট গুণা আছে সেগুলো তার ক্ষমা করে দেওয়া হবে আদিশ ইমাম বুখারি বর্ণনা করেছেন হাদিস নম্বর আটত্রিশ ইমাম মুসলাইম রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর এক হাজার তাই প্রথম পয়েন্ট হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি ইমান এবং এহতেসাহের সাথে তিনি তার রমদান মাসে সিয়াম পালন করবেন এটি তাকে চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর যেই পয়েন্টটি আমি দেশটি আকর্ষণ করব সেটি হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তিমু সিয়ামু হকি আদর্শ মুসলিম ব্যক্তি তার সিয়ামকে পালন করবে ঠিক সউমের যে হক রয়েছে সৌমের যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী সে সিয়াম পালন করবে শুধুমাত্র উপবাসের মাধ্যমে নয় শুধুমাত্র পানাহার ত্যাগের মাধ্যমে নয় শুধুমাত্র স্ত্রী সম্ভব পরিহারের মাধ্যমে নয় শুধুমাত্র নিজেকে মানে বাহ্যিক কিছু কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নয় শুধুমাত্র যেই সমস্ত কাজ সিয়াম ভঙ্গ করে তাকে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে নয় বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের প্রকৃত মর্ম উপলব্ধি করবে সিয়ামের যে হক রয়েছে হক সিয়াম সিয়ামের যেই হক রয়েছে সেই হকটুকু সে বুঝতে পারবে সেই হকটুকু সত্যিকারভাবে উপলব্ধি করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে কী হেফাজত করতে বলেছেন কী সংরক্ষণ করতে বলেছেন সেই বিষয়গুলোকে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য সত্যিকারভাবে সংরক্ষণ করবে তাই আদর্শ মুসলিম ব্যক্তিকে জানতে হবে সিয়ামের হক কি রয়েছে সুপ্রিয় দর্শক ভাইবেনেরা আমরা অনেকে হয়তো এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে হয়তো চিন্তাও করিনি আমরা দীর্ঘদিন থেকে সিয়াম পালন করে আসছি শুধু গতানুতগতিক সিয়াম শুধু ধারাবাহিক ট্রেডিশনাল সিয়াম পালন করে আসছেই এবং আমরা মনে করি যে শেষ সাথে উঠে সাহারি খেলাম সাহারি খাওয়ার পরে এরপরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত শুধু পানাহার থেকে বিরত থাকলাম এতেই আমার রপকে আমি সন্তুষ্ট করে ফেললাম এবং আমার শ্রিয়াম পরিপূর্ণ হয়ে গেল এটাই মূলত প্রকৃত সিয়ামের রূপ আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের কাছে শিয়াম পালনের রূপ কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে সিয়াম পালনের এই রূপ তিনি উপলব্ধি করবেন না বরং তিনি সিয়ামের যে প্রকৃত মর্ম রয়েছে সেই মর্মকে উপলব্ধি করবেন তিনি উপলব্ধি করবেন যে আল্লাহ সুবাহান তারা এই সিয়ামের নির্দেশ দানের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে কি কাজগুলো সংরক্ষণ করতে বলেছেন সেই কাজগুলোকে তিনি সংরক্ষণ করবেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের মাধ্যমে সর্বপ্রথম সে তার জিভ্যাকে সে তার লেসায়নকে জিভ্ভাকে সে হেফাজত করবে সমস্ত গর্হিত সমস্ত মুখালাফাত সমস্ত বাধ্যতার বিরুদ্ধ আচরণ থেকে সমস্ত গর্হিত কথা থেকে সে তার জিভ্কে হেফাজত করবে সে শিয়াম পালন করবে তার জিভ্ভাকে হেফাজত করবে তারপরে তার দৃষ্টিকে হেফাজত করবে গর্হিত দৃষ্টি থেকে সমস্ত মুখালাফাত থেকে নিষিদ্ধাজ্ঞা থেকে নিষিদ্ধ বিষয় থেকে তার দৃষ্টিকে হেফাজত করবে তার কানকে হেফাজত করবে তার কানের মাধ্যমে এমন কোনো বাধ্যতা যাবে না যেটি আল্লাহ এবং তার আসলেও পছন্দ করেছেন অথবা যেটি তার উপর হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে এই ধরনের কোনো বাধ্যতা যাবে না সে তার কানকে হেফাজত করবে তেমনিভাবে সে তার দৃষ্টিকে হেফাজত করবে সে তার হাতকে হেফাজত করবে সে তার পাকে হেফাজত করবে এবং এই হেফাজত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করবে যেমনিভাবে সে পানাহাত থেকে বিরত থাকবে স্ত্রী সম্পদ থেকে বিরত থাকবে রুদাভঙ্গকারী শিয়াম ভঙ্গকারী যে সমস্ত কাজ রয়েছে সে কাজগুলো থেকে বিরত থাকবে এবং যেমনিভাবে শিয়ামের মাধ্যমে আল্লাহ রাবুল্লামের সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে তাই এ কথাই আমরা দেখি হাদিসের মধ্যে সই বখারি এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে এইভাবে বলা হয়েছে রসুল্লাহ যখন তোমাদের কোন ব্যক্তির সিয়ামের দিবস হয় অর্থাৎ সিয়াম পালনের দিন হয় রোজার দিন আসে তখন ফালাইয়ারফুফ সে যেন কোনো অশ্লীল কথায় নিজেকে লিপ্ত না করে সেজন্য কোনো অশ্লীল কথা না বলে অশ্লীল কোনো কাজ এবং কথায় লিপ্ত না হয় যেটি তার জন্য গর্হিত নিষিদ্ধ এ ধরনের কোনো অশ্লীল কথা এবং কাজে লিপ্ত হবে না ওলা ইয়াস খাব এবং হইচই চিল্লা চিল্লি করবে না বাড়াবাড়ি করবে না ফাই ইনসেবাহাদ যদি কোনো ব্যক্তি তাকে গালিগালাজ করে আউ কায়ু অথবা তার সাথে যুদ্ধ করার জন্য আসে লড়াই করার জন্য আসে ফাইয়াকুল সে বলবে ইন নিম্র উনসা আমি একজন রোজাদার ব্যক্তি আমি একজন রোজাদার ব্যক্তি কোন কোনো বর্ণামদের সে দুইবার বলবে ইন নিম্র উনসা এম ইন নিম্র উনসা এম সে ব্যক্তি বলবে আমি একজন রোজাদার ব্যক্তি আমি একজন রোজাদার ব্যক্তি অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ হাব্বুল আরমিন তার ধৈর্যের পরীক্ষার বিষয়টি জানতে চান এর মাধ্যমে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যে হেফাজতের বিষয় রয়েছে সেই হেফাজতের বিষয়টি জানতে চান এর মাধ্যমে আল্লাহ সুবাহানুয়া তালা তার জন্য যে প্রতিদান রেখেছেন সেই প্রতিদানের জন্য সে সত্যিকারভাবে প্রস্তুত আছে কি না এই জন্য আল্লাহ রাবুল আলমিন তাকে পরীক্ষায় উত্তীর্ণ করতে চান তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সেখানে হতাশ হবে না সেখানে গালিগালাজে লিপ্ত হবে না আল্লাহ রসুল সাল্লা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী তার সিয়ামকে সেভাবেই পালন করতে হবে এটাই রসুল আল্লাহ আসলামের আরেকটি হাদিস যেটি সাহেব নে সাদ আসা আদি রাজি আল্লাহতালনা করেছেন তিনি বলেন সই বুখারির মধ্যে এসেছে রসুল আল্লাহ আসলম এর সাদ করেন ম্যালেম ইয়েদ আকুর ছাদ থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কি পরিহার করতে পেরেছে পানাহারকে ছাড়তে পেরেছে স্ত্রী সম্ভবকে ছাড়তে পেরেছে মুফাতের সমস্ত কাজগুলো তার সিয়ামকে নষ্ট করে সে কাজগুলোকে পরিহার করতে পেরেছে কিন্তু আল জুর মিথ্যা কথা যেটি রয়েছে সেই কৌলকে মিথ্যা কথাকে পরিহার করতে পারেনিবিহি এবং মিথ্যা কর্মকে যেই কাজের বৃত্তি হচ্ছে মিথ্যার উপর এই ধরনের মিথ্যা কাজকে পরিহার করতে পারেনি আল্লাহ রব আলমীর কোনো প্রয়োজন নেই আল্লাহ তালার কোন প্রয়োজন নেই ফি সে তার পানাহারকে পরিহার করবে সে তার খাবারকে পরিহার করবে সে তার পানীয়কে পরিহার করবে বর্জন করবে এটি আল্লাহ রাবুল্লা আলমিনের কোনো প্রয়োজন নেই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ রাবুল্লা এর পক্ষ থেকে তার রসুল সাল্লাহ আল্লী সাল্লাম সিয়ামের প্রকৃত মর্ম যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে সত্যিকারভাবে সিয়ামের মর্মকে উপলব্ধি করে যাতে সে সত্যিকার যে শিয়াম পালন করতে তাকে বলা হয়েছে সেই সিয়াম পালন করতে পারে এই জন্য রসুল আল্লাহ সাল্লা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিয়াম পালন করলে তাকে মিথ্যাচার থেকে দূরে সরে আসতে হবে শ্যাম পালন করলে তাকে পর নিন্দা করা যাবে না শ্যাম পালন করলে তাকে অন্য লোকের ইবদ করা যাবে না শ্যাম পালন করলে তাকে অন্যের সাথে দুর্ব্যবহার করা যাবে না শ্যাম পালন করলে তাকে বাড়াবাড়ি করা যাবে না কারণ এর মাধ্যমে সে শ্যামের যে প্রকৃত মর্ম রয়েছে সেই মর্মকে সংরক্ষণ করতে পারবে না একজন সাহিম রোজাদার ব্যক্তি শ্যাম পালনকারী ব্যক্তি এর মাধ্যমে সে তার জিভ্যাকে হেফাজত করতে পারবে না তার চক্ষুকে হেফাজত করতে পারবে না তার কর্ণকে হেফাজত করতে পারবে না তার অঙ্গ হাত পাঁ ইত্যাদিকে হেফাজত করতে পারবে না তাই সিয়াম পালন করার জন্য তাকে অবশ্যই এগুলো পরিহার করতে হবে আর যদি এগুলো পরিহার না করে তাহলে শুধুমাত্র সেই উপবাসী থাকলো লাইসামিন সিয়ামু আল আতাস সে তার সিয়াম থেকে তার রোজা থেকে শুধুমাত্র আলজু আল আতাশ সে শুধুমাত্র পিপাসার কষ্ট শুধুমাত্র ক্ষুধার কষ্ট এই দুটি ছাড়া আর কিছুই এখান থেকে উপার্জন করতে পারবে না অ্যাচিভ করতে পারবে না এই জন্য সত্যিকার সিয়াম পালনকারী ব্যক্তি যদি সত্যিকারভাবে সে অ্যাচিভ করতে চায় তার শ্রিয়াম থেকে তাহলে সে ব্যক্তিকে এটি সিদ্ধান্তে আসতে হবে তাকে অবশ্যই শ্রিয়ামকে উপলব্ধি করে সত্যিকারভাবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেভাবে শ্রিয়াম পালন করতে বলেছেন সেভাবে শ্রিয়াম পালন করতে হবে সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন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 सकाल आठेली रसुल्ला तुम कुरान तेलावा कुर कर पवित्र कुरान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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দ নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রংধনু পরবর্তী অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি থেকে ফিরে এলাম আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে এই রমদান মাসের সিয়াম পালন করার ক্ষেত্রে তার অন্তর মধ্যে এই উপলব্ধি আসবে যে রমদান মাস এটি আল্লাহ রাবুল আলমিন যে মাসগুলির সৃষ্টি করেছেন বারো মাস সেই বারো মাসের মতো একটি মাস নয় বরং এই মাসটি একটা বিশেষ মাস এই মাসের গুরুত্ব অপরিসীম শাহরু সিয়াম সিয়ামের মাস এই মাসে সিয়াম পালন করার জন্য আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন সিয়ামের ফজিলতের কথা বলেছেন সিয়ামের প্রতিদান আল্লাহ রাবুল আলমিন নিজে দেবেন সেটি বলেছেন এবং এই মাসে আল্লাহ সুবাহ তারা বান্দার আমলকে মর্যাদাপূর্ণ করেন বৃদ্ধি করেন এবং এই মাসে যদি কোনো বান্দা আমল করে থাকে সেটা আল্লাহ রবুল আলমের কাছে নৈকট্যের গুরুত্ব লাভ করে থাকে অনেক ফুজিরত আল্লাহ রসুল সাল্লা মাসে বলেছেন সেই ফজিরতগুলো নিজের মধ্যে সেটাকে উপলব্ধি করে সেটাকে নিজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে তাই সই বখরি এবং মোসলিমের যে হাদিসটি আবু হুরারা জিয়া তো বর্ণনা করেছেন সে হাদিসের মধ্যে এইভাবে এসেছে কুল্লু আয়মলিবনে আয়াদামা ইউ দা আদম সন্তানের যত নিকামল আছে বারো কাজ আছে তার সমস্ত নিকামল গুলোকে আল্লাহর আল্লাহর দশগুণ থেকে বিভিন্ন বন্যার মধ্যে আল্লাহ সুবাহ আদম সন্তানের এই নেকামল গুলোকে দশগুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রাবুল আলম বৃদ্ধি করে দেবেন আল হাসানাত দশগুণ থেকে আরম্ভ করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রবুল বান্দার এই আমলগুলোকে বৃদ্ধি করে থাকেন কাল আল্লাহুতে আলাহ নসরুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ রাবুল্লা আলমিন করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে জানতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো এই নসরুল্লাহ সাল্লা উল ইসলাম যখন বলবেন কাল আল্লাহু এর অর্থ হচ্ছে এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের কথা এবং এটাকে হাদিসে কুচ্ছি বলা হয় থাকে হাদিসে কুচ্ছি হচ্ছে যেগুলো আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেননি নসরুল্লাহ সুল্লাহ উলিসমকে সরাসরি আল্লাহ রবুল আলমিন যে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন এর বক্তব্য এবং কথা আল্লাহ রবুল আলমিনের বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি হচ্ছে হাদিসে কুচ্ছি আরে হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ রবুল আলমিনের স্বাদ করেন ইল্লা সৌম বুনি আদমের সমস্ত আমলকে বৃদ্ধি করা হবে দশগুণ থেকে ষষ্ঠ গুণ পর্যন্ত ইল্লা সৌম সিয়াম ছাড়া এই রোজা ছাড়া আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হাদিসে কুচ্ছি এর মধ্যে ফাইলি রোজা হচ্ছে আমার জন্য সিয়াম হচ্ছে আমার জন্য প্রতিদানো আমি এর প্রতিদান দেব কেন আমি এর যা দেব আল্লাহ রয়েছে একটাই ইয়াদাউ শাহুয়েত্যাহু কারণ আমার বান্দা তার প্রবৃত্তির কামনা বাসনাকে পরিহার করে বর্জন করে ত্যাগ করে ওটা আয়ামাহু এবং তার খাবার সে ত্যাগ করে কোন কোনো বন্যার মধ্যে আসে ও শ্যায় বাহু এবং সে তার পানীয়কে ত্যাগ করে মিন আইজিলি শুধুমাত্র আমার কারণ কারণ বান্ধাতু আর অন্য কোন কারণে উপবাস থাকে বান্ধাতু আর অন্য কোন কারণে খাবার ত্যাগ করে না বান্ধাতু তার অন্য কোন কারণে তার স্ত্রী সম্ভব থেকে বিরত থাকে না শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্যই বিরত থাকে এবং আমার সন্তুষ্টির জন্য এগুলোকে পরিহার করে থাকে তাই আমি শুধু এর জন্য প্রতিদান দেব ঋসা ইমেফার হাতান প্রজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে দুটি আনন্দের কথা রসল্লা সাল্লা ইসলাম আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে বান্দাকে জানিয়ে দিচ্ছেন ইসা ইমি ফারহাতন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে ফারাহাতুন আন্দা ফিত্রিহি একটি আনন্দ হচ্ছে যখন রোজাদার ইফতার করবে ইফতার করার সময় ও ফারহাতুন এন্দালিহি আরেকটি হচ্ছে যখন সে তার প্রতিপালক তার রব আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে তখন তার আনন্দ আরেকটি আনন্দ হচ্ছে ওয়ালাহুলু ফুফাম রিহিল মেস্ক এরপর আসল উল্লাহ আসলামের স্বাদ করেন ওয়ালা হুলু ফুফা মিশা রোজাদারের মুখের যেই গন্ধ রোজা সিয়াম পালন করার কারণে মুখের মধ্যে যে গন্ধ হয়ে থাকে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলমের কাছে পছন্দনীয় মির রিহিল মেস্কে মিস্কের যে গন্ধ রয়েছে এই গন্ধের চেয়েও বেশি সুগন্ধময় আল্লাহ রাব্বুল আলমীর কাছে তাই সিয়াম পালনকারী ব্যক্তি যখন এটা উপলব্ধি করবে তখন তার শ্রিয়ামের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হবে শ্রিয়ামের মধ্যে সে একটা স্বাদ উপলব্ধি করতে পারবে শ্রিয়ামের মধ্যে সে একটা বিনোদন উপলব্ধি করতে পারবে যেহেতু ওই শ্যামের সরাসরি সম্পর্ক যাবে এর প্রতিদান সাথে এই প্রতিদান ওই শ্যাম পালনকারী ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর কাছ থেকে গ্রহণ করবে ব্যক্তি সত্যিকারভাবে এই বিষয়গুলো সিয়ামের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করবে রাসুল এই মাসের যে মর্যাদা দিয়েছেন বা মর্যাদার কথা উল্লেখ করেছেন সে এই মাসের মর্যাদার বিষয়টিও সত্যিকারভাবে উপলব্ধি করবে এবং এই মাসের মর্যাদাকে সত্যিকারভাবে উপলব্ধি করে সে এই মাসের সময়কে এই মাসের যে সময় আছে এই সময়কে গনিমত মনে করে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মাসের সময়কে সৎ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবে আদর্শ মুসলিম ব্যক্তি মূলত তার কোনো সময় ব্যর্থ যাবে না কারণ আদর্শ মুসলিম ব্যক্তি কখনও কোনো অনর্থক বেহুদা ফালতু অপ্রয়োজনীয় একেবারে নিরর্থক কোনো কাজে নিজেকে লিপ্ত করবে না এটি তার ইসলামের সৌন্দর্যের পরিপন্থী মিন হসন ইসলামের মার্গে থরুখ মালাই আনিয় রসুল্লাহ জানিয়ে দিয়েছেন একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যের পরিচয় হচ্ছে এই যেটি তার সাথে সম্পৃক্ত নয় তার সাথে যে বিষয়ের কোনো সম্পর্ক নেই এমন অপ্রয়োজনীয় বিষয় থেকে সে নিজেকে দূরে রাখবে এমন অপ্রয়োজনীয় বিষয় সে পরিহার করে চলবে ওয়াল্লাহম আনিল্লিম আল্লাহ হাবুল আলমিন তাদের পরিচয়ভাবে করেছেন কোরআনিকিমের মধ্যে যারা অনর্থক বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে বিমুখ থাকবে তারাই হচ্ছে সত্যিকার সফল কাম ইমানদার ব্যক্তি উপরন্তু যখন এই সিয়ামের মাসে আসবে যখন এই রমদান মাসে আসবে ওই আদর্শ মুসলিম ব্যক্তি সময়কে গণীমত মনে করে এর প্রত্যেকটি সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এর দিবসের সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এর রাতের সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এবং কোন অবস্থাতেই যাতে করে তার কাছ থেকে এর কোনো সময়ে নষ্ট না হয় এই চেষ্টাটুকু আদর্শ মুসলিম ব্যক্তি করবে রাতের সময়টাকে সওমের মধ্যে সরাের মধ্যে তেলাওয়াতের মধ্যে সদকার মধ্যে ভালো কাজের মধ্যে ইসলামী স্টাডির মধ্যে কোরআন অধ্যয়নের মধ্যে হাদিস পাঠের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে দিনের সময়কে কাজে লাগাবে রাতের সময়কে তারা বিহে সালাতের মাধ্যমে রাতের নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহ রাবুল আলমীর রেজিকির আজকারের মাধ্যমে রাতের সময়কে কাজে লাগাবে অর্থাৎ পুরা রাত এবং দিন দুটাকে এসেই এই সময়কে সত্যিকারভাবে গণিমত মনে করে এই সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে কোন অবস্থাতেই তার সময় যাতে নষ্ট না হয় কোন অবস্থাতে তার সময় যাতে পণ্য না হয় সেজন্য সে বেশি বেশি চেষ্টা করবে পাঁচ নম্বর যেই পয়েন্টটি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি রমাদান মাসকে এমনভাবে গুরুত্ব দেবে যে অন্য মাসগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্ব দেবে ফলে রমাদান মাসে তার এ বাদত এমনভাবে বৃদ্ধি করবে যে রমাদান মাসে অন্য মাসের তুলনায় অনেক বেশি এবাদত করবে এবং রসুল্লাহ সাল্লা উল ইসলাম সত্যিকার অর্থে রমাদান মাসে এত বেশি ইস্তিহাত করতেন এত বেশি ইবাদতের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা চালাতেন যে অন্য কোন মাসে রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম এত বেশি চেষ্টা প্রচেষ্টা চালাতেন না আবার রসুলাল্লাহ সাল্লাম রমাদান মাসের শেষ দশ রাতে বা শেষ দশ দিনে এত বেশি ইবাদত করতেন যেটি রসুল্লাহ সাল্লাহাম অন্য সময় এত বেশি ইবাদত করতেন না এই মর্মে রসুলাল্লাহ সাল্লু আসলাম হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাই তার সহিহই বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন ক্বালাত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজতাহিদু ফি রমাদান মা লা ইজতাহিদু ফি গায়রিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে এত বেশি ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা করতেন এত বেশি ইবাদত করতেন মা লা ইজতাহিদু ফি গায়রিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুরূপভাবে রসুলুল্লাহ ইসলাম রমাদান মাসের শেষ দশ রাত্রে এত বেশি ইবাদতেন মায় ইস্তাহিদু ফি কাই রিহি রসুল্লাহ সাল্লা ইসলাম অন্য কোনো রাতগুলোতে এত বেশি চেষ্টা করতেন না তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই রমাদান মাসের সময়কে সত্যিকারভাবে গণিমত হিসেবে উপলব্ধি করে এই রমাদান মাসের শেষ রাতকে এত বেশি গুরুত্ব দেবে যে এটা রসুল উল্লাহামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আইসারাদিলত বর্ণনা অনেক বেশি এই বাদত করতেন এই রাতগুলোতে তাই সে এই রাতকে এই বাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করবে বেশি বেশি এই রাতগুলোর মধ্যে এই বাদত করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমাদান মাসের এই সময়কে গুরুত্ব দেওয়ার কারণে এই রমাদান মাসের রাতের সময়কে তিনি তারা বিহের ছড়া তিনি আদায় করবেন এক্ষেত্রে অলসতা করবেন না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা দেখি যখন রমাদান মাস আসে যদিও আমাদের সমাজের মধ্যে রমাদান মাসের গুরুত্ব একটু বেশি রয়েছে রমাদানকে অনেকেই গুরুত্ব দিয়ে থাকে তারাবিহকে অনেকে গুরুত্ব দিয়ে থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে অনেককে আমরা লক্ষ্য করে থাকি যে রমাদান মাস আসার পরে রমাদান মাসের সুবর্ণ একটি সুযোগ হচ্ছে এই মাসের কয়াম অর্থাৎ তারাবিহের সালাত দেখা যায় যে তারাবিহের কোনো গুরুত্ব নেই কেউ দুই ডাকাত কেউ তিন ডাকাত কেউ মোটেও পড়েন না একেবারেই গুরুত্বহীনভাবে আমরা এই সময়টুকুকে কাটানোর জন্য চেষ্টা করি আমরা এটাকে গুরুত্ব দেই না অথচ আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমাদান মাসের এই সময়টুকুকে গুরুত্ব দেবেন এবং তারাবি হেসলা করবেন এর জন্য রসুল উল্লাহ সাল্লাউুল ইসলাম ফজিরতের কথা আলোচনা করেছেন এই আদাদিসটি সৈবী এবং মুসিম উদ্দেশ্য এসেছে রসসুল উল্লাহলমের স্বাদ করেন মানকাম রমদান ইমান যে মাসের ইয়াম করল অর্থাৎ রমাদান মাসের করল ইমান এবং এহতেসাহাবের সাথে গুফের আলহু মায় তাকাদামিন দাম্বিহি তার পূর্ববর্তী যতগুণা আছে আল্লাহ রাবুল্লা আলমিন সবগুলোকে ক্ষমা করে তাই আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে এটি একটি সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে তার জন্য এটা সবচেয়ে বড় সুযোগ হয়তো তার এই জীবনে আর নাও আসতে পারে এই সুবর্ণ টুকুকে এই টুকুকে গুরুত্ব দিয়ে আদর্শ মুসলিম ব্যক্তি তিনি রমাদান মাসের কিয়াম করবে তারা বিসালাত আদায় করবে ইমান এবং এহতাবের সাথে যে আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টিকে সামনে রেখে এখলাসকে সামনে রেখে সত্যিকার আল্লাহর রবুল্লা আলমীর সন্তুষ্টির জন্য আদায় করবে তারপরে স্বভাবের আশা করবে তাহলে আল্লাহন তারা আমাদের সমস্ত পূর্ববর্তী যে গুণগুলি রয়েছে সেই গুণাগুলো আল্লাহ রবুল্লা ক্ষমা করে দেবেন রসুল উল্লাহ সাল্লা হাদিসের মাধ্যমে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন দাদশ মুসলিম ব্যক্তি রমাদান মাসে তার অন্যতম একটি করণীয় হচ্ছে তিনি রমাদান মাসে তারাবিহে সালাত আদায় করবেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেটি উল্লেখ করেছেন এক্ষেত্রে তারাবিহে সলাতের একটা গুরুত্ব তিনি দেবেন সেটি হলো এই যে রাসুলুল্লাহ সাল্লা ইসলাম রাতের নামাজের ব্যাপারে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন রাতের সালাত আদায় করবে দুরাকাত দুরাকাত করে অত্যন্ত শান্ত সৃষ্টভাবে এবং রাসুল্লাহ ইসলাম যেভাবে দীর্ঘকে রাতের মাধ্যমে আদায় করেছেন দীর্ঘ কেরাতের মাধ্যমে আদায় করবে রাসুলুল্লাহ সাল্লাহমের রাতের বিষয়টি আয়সারদি আল্লাহ তালানা করেছেন যে রসুল্লাহ রাকাত সালাত এই চারাক সলা রাসুল উল্লাহ করেছেন কত দীর্ঘ আদায় করেছেন কী সুন্দরভাবে আদায় করেছেন কত বিনয় নম্রতা ও খুসু এবং ক্ষুদু এর মাধ্যমে আদায় করেছেন সে সম্পর্কে আর প্রশ্ন করো তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন কেয়ামে রমদান করবে রমদান মাসের সলাাদ তারাবি আদায় করবে তখন অত্যন্ত বিনয়ের সাথে খুশু খুদু এর সাথে দীর্ঘ কেরাতের মাধ্যমে আদায় করার জন্য চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভাই আজকে আমাদের হাতে সময় নেই এখানেই আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছে আগামী পর্বে আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় শেষ করছি ওয়াখর আলহামদুলিল্লাহ রবিল আলমিন